নাফি রহমতুল্লা আলহি বলেন তিনি অর্থাৎ ইবনু উমর আদিল্লাহ তালাহু তাকে আরও বলতেন আমি আমার সাথীদেরকে যেমন করতে দেখেছি তেমন করব। আর কাউকে আমি দিন রাতের কোনো সময় সালাত আদায় করতে বাধা দিই না তবে তারা যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাতের ইচ্ছা না করে